দশম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ কি করে ঈশ্বরকে ডাকতে হয় ব্যাকুল হ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় আবার হাসিতেছেন ও কথা কহিতেছেন বালক যেমন বেশি অসুখ হলেও এক একবার হেসে খেলে বেড়ায়। মুহিমাদি ভক্তের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন সচ্যিদানন্দ লাভ না হলে কিছুই হল না বাবু বিবেক বৈরাগ্যের ন্যায় আর জিনিস নাই সংসারীদের অনুরাগ ক্ষণিক তপ্ত খোলায় জল যতক্ষণ থাকে একটি ফুল দেখে হয়তো বললে আহা কি চমৎকার ঈশ্বরের সৃষ্টি ব্যাকুলতা চায়। যখন ছেলে বিষয়ের ভাগের জন্য ব্যস্ত করে তখন বাপ মা দুজনে পরামর্শ করে আর ছেলেকে আগেই হিসা ফেলে দেয় ব্যাকুল হলে তিনি শুনবেনই শুনবেন তিনি যে কালে জন্ম দিয়েছেন সে কালে তার ঘরে আমাদের হিসা আছে তিনি আপনার বাপ আপনার মা তার উপর জোর খাটে দাও পরিচয় নয় গলায় ছুড়ি দিব কি রূপে মাকে ডাকিতে হয় ঠাকুর শিখাইতেছেন আমি মা বলে এইরূপে ডাকতাম মা আনন্দময়ী দেখা দিতে যে হবে আবার কখনো বলতাম ওহে দীননাথ জগন্নাথ আমি তো জগৎ ছাড়া নই নাথ আমি জ্ঞানহীন সাধনহীন ভক্তিহীন আমি কিছুই জানি না দয়া করে দেখা দিতে হবে ঠাকুরতি করুণ স্বরে সুর করিয়া কীরূপে তাঁহাকে ডাকিতে হয় শিখাইতেছেন সেই করুণ স্বর শুনিয়া ভক্তদের হৃদয়ে দ্রবীভূত হইতেছে মহিমাচরণ চক্ষের জলে ভাসিয়া যাইতেছেন महिमाचरण के देखिया ठाकुर डाक देखी मन डकार मत कैम श्यमा थकते डाक देखि मन डाकार मतो क्या मुन